মানবতা সমাধানো রব্লা আহ ল বাংলার দূরের ও কাছের। सकल श्रोता और दर्शक भाई बोन जरा पृथिवीर विभिन्न अवस्थान नियमित आयोजन उपभोग इतिमदे दूरदर्शनर सामने अपेक्षमान तेनाली आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकिदा इसलामी आकिदापर आलोकपात कर আমরা পর্বভিত্তিক অনেকগুলো পর্বই এই আঁকিদা বিষয়ের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি যার মধ্য দিয়ে একটি সঠিক সুসংহত আঁকিদা একটি পরিচ্ছন্ন আঁকিদা আমার মধ্যে উৎপন্ন করার সব উপাদান বিদ্যমান রয়েছে আসুন আজকে আমরা যে ইমানের বাক্যটি যেটাকে আমরা ইমানে ফসল হিসাবে পাঠ করে থাকি বা গ্রহণ করে থাকি সেটার আলোকেই আমরা আলোচনা শুরু করেছিলাম আন্তু বিল্লাহি বা মালয়ি বা কুতুবিহি বা রসুলিহি বল আল কদরে বা শরিহি এই যে বিষয়গুলো আছে এখানে ইমান বিল্লাহ প্রথমে এসেছিল যেখানে আমরা আল্লাহ সুহান আহতার তার অবস্থানগত এবং তার আকৃতিগত আলোচনা আমরা রেখেছিলাম যার সত্ত্বগত পরিচিতি আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আলোকপাত করেছিলাম আজকে আমরা সেই ইমানের ছয়টি বিষয়ের দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনায় নিমগ্ন হব ইনশাআল্লাহ সেটা হচ্ছে ইমান বিল মালায়িকা ফিরিস্তাদের উপরে ইমান ফেরেস্তাদের উপরে অবশ্যই ইমান রাখতে হবে আমাদের তা না হলে আমরা মুসলিম হতে পারবো না আমাদের ইমানকে সুরক্ষা করা যাবে না আসুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করার জন্য যারা আমাদের স্টুডিওতে এসেছেন সেই সমস্ত প্রাগ্য আলোচক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আকরামুজামান বিন আবুদসালাম আল মাদানি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু এবং এসেছেন শেখ হাসান জামিলাম আর এসেছেন শেখুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন ইমান বিল মালায় এই পর্বটি আলোচনা করার জন্য আমরা প্রথমেই শেখ মাহমুদুল হাসানের কাছে যাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল ওসলাত গুরুত্বপূর্ণ একটি রোক কিংবা স্তম্ভ হলো যে মালায়িকাকে বিশ্বাস করা মালায়িকাকে আমরা সাধারণত বাংলা ভাষায় ফার্সি কি ব্যবহার করে ফেরেজা বলে থাকি ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন করা মালায়িকার শব্দটি বহু বচন আরবি যার এক বচন হল মালাকুন এবং ফার্সিতে সেটাকে ফেরস্তা বলা হয়ে থাকে মালায়িকা কিংবা ফেরিস্তা তার একটা সংজ্ঞা আছে মালাইকা আল্লাতালার বড় সৃষ্টিগুলোর মধ্যে যেমন আছে ইনসান মানব জাতি তেমনিভাবে আল্লাহতালা সৃষ্টি করেছেন জাতি এবং আরেকটি সৃষ্টি করেছেন মালাইকা বা ফেরিস্তা এবং এই আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন নুর দিয়ে আলো দিয়ে আমরা জানি হজরত আয় সারদ আল্লাহ তিনি বলেছেন আল্লাহ করেছেন এবং বিভিন্ন এবং আয়াত থেকে আমরা দেখতে পাই যে ফেরিস্তা যারা থাকবে তাদের কোনো খাবারের দরকার হয় না পানের দরকার হয় না তাদের কোনো টয়লেট ইত্যাদির দরকার হয় না আবার বিবাহ সাধীও তাদের দরকার হয় না এবং বিভিন্ন আকার আকৃতি তারা ধারণ করতে পারে বিভিন্ন আকৃতি যে তারা ধারণ করেছে আমরা হাদিস থেকেও দেখতে পাই একবার আল্লাহ নবীর কাছে একজন লোক আসলো যারা উপস্থিত ছিল তারা ওই লোকটিকে চিনে না তার চিন্তা করলো এই লোকটি যদি আমাদের এলাকার লোক হতো আমরা তো চিনতাম আবার যদি দূর থেকে আসতো তাহলে তো তার মরুভূমিতে সফর করার কারণে চুল ইত্যাদিতে ধুলো বালু থাকত থাকত সফর পোশাক আসাকে কোনো নিদর্শনে নেই তাহলে বোঝা যায় সে বাইর থেকে আসেনি আবার এলাকারও না কারণ এলাকার হলে আমরা চিন্তাম কিন্তু এই সে আল্লাহ নবীর কাছে বসলো যেটাকে হাদিস জিবরিল বলা হয় অনেক প্রশ্ন আল্লা নবীর সাথে কথোপকথন করল শেষে আল্লাহনী হজরত অমরকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এই লোকটা কেছিল হজরত জিবরিল তিনি আর তোমাদের কাছে এসেছিলেন যাতে তোমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে দিনকে শিক্ষা দিতে পারেন এবং আল্লাহ নবীর জীবনের শেষ পর্যায়ে ডায়ালগের মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি দিনকে শিক্ষা দিয়েছেন তাহলে ফেরেজা এমন একটা শ্রেণী যারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে কোরআনে করিমের মধ্যে দেখা যায় হজরত ইব্রাহিম আল ইসলামের বাড়িতে ফেরেজ তারা এসেছিলো মেহমান হিসেবে মানুষের আকৃতি ধারণ করে তাহলে ফেরেজ এমন একটা শ্রেণী এমন একটা সৃষ্টি যারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তবে তাদের কোনো খাবারের দরকার হয় না আরেকটা বড় বৈশিষ্ট্য হল ফেরেস্তাদের যে তারা কোনো পাপ করতে পারে না আল্লাহ যেটাই বলেছেন স্বয়ংক্রিয়ভাবে তারা সেটাই করবেন লা আল্লাহ না আমার আমাদের বিশ্বাস অনেক ফেরেস্তার কথা আল্লাহ বলেছেন জিব্রিল এর নাম এসেছে কুরআল এর নাম এসেছে মালাকুল মৌতের কথা এসেছে এবং জাহান্নামের যিনি দায়িত্বশীল তার নাম এসেছে ইয়া আল্লা যত সৃষ্টি অসংখ্য একটা বিশ্বাস আমাদের মধ্যে এবং এটা ইমানের একটি স্তম্ভ যে সুন্দর এবং আলোচনার বিশ্বাসের সাথে সম্পর্ক যে তাদের প্রত্যেকের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে আমাদের বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা যদি বিভিন্ন জায়গায় লক্ষ্য করি আল্লাহআ কিতাব সমস্ত তাদের আখেরাত তাদেরকে বিশ্বাসের যে ব্যাপার তার আগেই কিন্তু মালাইকার ব্যাপারটা নিয়ে ব্যাপারটা নিয়ে এসেছে মানে গুরুত্বটা কতটুকু কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই তাদেরকে নিয়ে উপহাস করি তাদেরকে নিয়ে সিনেমা বানাই আমরা দেখেছি তাদেরকে নিয়ে সিনেমা বানানো হয়েছে এবং তাদেরকে প্রতিরোধের বিভিন্ন রকমের সিস্টেম আগে এখন দুনিয়ায় চলছে কারণ একটা বিশ্বাস আছে যে মালাইকারা দুশ্মনদের বিরুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করবে গজ্জালের বিরুদ্ধে ইয়াজুজ মাহাজুজের বিরুদ্ধে তারা মুসলমানদের সহযোগিতা করবে যেটা আমরা বদরের যুদ্ধে দেখেছি আল্লাহনআদের সম্পর্কে বলেছেন বিআলফিন আজাবও পাঠান যেমন হজরত লুত আলি সালাতামের কাছে ফেরিস্তারা এসেছিলেন আজাবের খবর নিয়ে এরকম বিভিন্ন আম্বি আলীমসাল্লাহ সাল্লা কাছে এসছিলেন কিন্তু নিসুল্লাম তার আগেই চলে গিয়েছিলেন আজাব আসার আগে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা আজাবের খবর নিয়ে আসেন সন্তানের সুসংবাদ নিয়ে আসেন যেমন জাকের আলাইসাল্লামের সংবাদ কিছু ফেরিস্তা আছে যারা সারাক্ষণ তাজবি তাহালিল পড়েন কিছু ফেরিস্তা আছে যাদের সম্পর্কে এটা একটু আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি শেখ সেটা হচ্ছে হজরত রসুল করিম সাল্লা আলিয়াস্লাম বলেছেন ইন্নআলিল্লাহ আল্লাহ সাইয়াহিন যে কিছু ফেরিস্তা আছে যারা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায় এবং রসুলকে উদ্দেশ্য করে বলেছেন যারা আপনার নামে সালাম পাঠায় দরুদ পাঠায় তারা এটা আপনার পর্যন্ত পৌঁছে দেয় রসুল পর্যন্ত পৌঁছে দেয় আমি আল্লাহর ওই ফেরিস্তাগুলোকে আপনারা বেকার বানিয়ে ফেলেন না আজকের সমাজে এই একটা আকিদা বিশ্বাস চলে আসছে যে যখন আমরা দরুদ ও সালাম পাঠ করি তখন রসুল করিম সাল আলিয়াসাল্লাম ওই মজলিসে চলে আসেন এটা কিন্তু আমাদের শুধু ওই আকিদার সাথে সম্পৃক্ত নয় ফের তাদের সাথেও সম্পৃক্ত আকিদার্থ এই কাজে নিয়োজিত যে সমস্ত এই কাজে নিয়োজিত যে সমস্ত ফেরস্তারা আছেন তাদেরকে কিন্তু এটাও একটা ভ্রান্তি এই ভ্রান্তি থেকেও আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ তো এই বিশ্বাস আমার রাখতে হবে যে আমার মৃত্যুর সময়ও কিন্তু মালাকুল মাত আসবেন আমি যদি জান্নাতি হই হাদিসে যেটা আসছে জান্নাতের ফেরিস্তারা মালাকুল মাতের সাথে আসবেন আর আমি যদি জাহান নামি হই আল্লাহ হেফাজত করে সমস্ত মোমিনদেরকে তাহলে নামের ফিরিস্তারাও মালাকুর মোহতের সাথে আসবেন ভয় করেন গুরুত্বপূর্ণ মালায়িকা বা ফিরিস্তাদের প্রতি ইমান এটা ইমানের রুকনের দ্বিতীয় রুকন এগুলো কিন্তু আসলে আল্লাহর প্রতি ইমান আনারই অংশ বিশেষ এগুলো কোনো একটা বিষয় যদি আমি বিশ্বাস পোষণ না করি সন্দেহ সংশয় রাখি তো আল্লাহর প্রতি আনার বিষয়ে কিন্তু আমরা ত্রুটি করে ফেললাম। কারণ আল্লাহ কত এই জাতিকে সৃষ্টি করেছেন যেমন আমরা শুনলাম একটি হাদিস থেকে যে আল্লা তোর কথালা ফিরিস্তার সৃষ্টি করেছেন নোর থেকে এবং জিন সৃষ্টি করেছেন আগুন থেকে এবং মানুষ সৃষ্টি করেছেন মাটি মাটিকে এই যে আল্লাহ সৃষ্টির মধ্যে যেহেতু আল্লাহর একটা সৃষ্টিকে আমি অস্বীকার করলাম অতএব আল্লাহর প্রতি ইমানের দাবিটাও আমার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আর একটা হলো রসুলের প্রতি যে আমি ইমান আনি আমার রসুলের উম্মত হিসেবে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে রসুলের মাঝে যিনি মধ্যস্থারী তারাই তো আপনারা বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? Let me means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah. to be found. Look, Dr. Jaquiret Shange Alapkori every day, every night, every night, every night, every night, every night, Bangladesh. Peace TV, Bangladesh. La ilaha illallah আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন যে ধারাবাহিকতা আমরা আপনাদের সামনে অব্যাহত রেখেছিলাম সেটা হচ্ছে যে ইমান বিল মালাইকা বা মালাইকা ফেরিস্তাদের উপরে বিশ্বাস ফেরিস্তাদের উপরে বিশ্বাস রাখাটা ইমানের একটি অপরিহার্য অঙ্গ এই ফেরস্তা মণ্ডলীর কর্মকাণ্ড তাদের প্রতি ইমান বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং আল্লাহর পক্ষ থেকে যে ইমানের সংজ্ঞা দেওয়া হয়েছে জিবরিল পাঠিয়ে সেই সংজ্ঞার যে বিষয়গুলো এসেছে তার একটা তার মানে যেকোনো একটা ইমান চলে যাবে সম্পর্কে আমাকে আপনি বলো বলো সংবাদ দিন ইমান কি জিনিস মাহল ইমান ইমান কি ইমানের সংজ্ঞা কি তখন আল্লাহ রসুল কি বললেন তুমিন এই হলো তার সংজ্ঞা যে আল্লাহর প্রতি ইমান আনবে ফেরিস্তাগণের প্রতি সৎকাজ নয় যে তুমি পূর্ব বা পশ্চিমে মুখ ফিরাবে ও বির বরং প্রকৃত অর্থে সৎ হবে এটা তুমি আল্লাহর প্রতি ইমান আনবে তারপরে কি পরকালের প্রতি ইমান আনবে ওয়াল্লাইকা এবং ফিরিস্তাদের প্রতি ইমান আনবে আল্লাহবর কথা আমাদের বীর সৎ কাজ গ্রহণই করবেন না সৎ কাজকে সৎ কাজই বলতে রাজি না যতক্ষণ পর্যন্ত আমরা ইমান না আনব না সেখানে আমরা বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হয়ে যদি মমিন নাম ধারণ করে আব্দুল রহিম আব্দুল করিম নাম ধারণ করে আমি এটা বিশ্বাস না করি আর আল্লাহ তো বড় কথা হল মমিনদের বৈশিষ্ট্য গুনাবলী সুরাবাকার ভিতরে কোরআনের শুরুর দিকে বলতে যে কি বলছেন আল্লাহ মমিন মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি ইমান আনবে গায়েবের মধ্যে আল্লাহ আসেন গায়েবের মধ্যে ফেরিস এটা হল আলম গাইবী এটা হলো অদৃশ্য জগতের এরা হলো সদস্য জাতি এদেরকে আমরা যদি অস্বীকার করি আমাদের ইমান ক্ষুণ্ণ হয়ে যাবে এটাই হলো আলোচনার উদ্দেশ্য এই ছয়টা জিনিস চেইন সিস্টেম যে কোনো একটা প্রতি ইমান প্রত্যাহার করলে অটোমেটিকলি বাকি পাঁচটার থেকে ইমান প্রত্যাহারিত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কাজেই যা দেখি না তা বিশ্বাস করি কি করে অনেকে এরকমভাবে পণ্ডিতি করেন যে এরা দেখা যায় না যাদেরকে আমরা বিশ্বাস করবো কি করে আপনার ভিতরে যেটা আসল শক্তি প্রাণ সেটাই তো আপনি দেখেন না দেখি না কত কিছুই আছে তাহলে তার যে চালিকা শক্তি ইঞ্জিন এটা তো তার রুপ বা প্রাণটা সেটা কি কখনো দেখি আমরা নিয়ে আছি দেখি না আমরা কি অনেক সময় আমরা আমার সামনে যে ফ্যান আছে উপরে সুইচ দিয়ে দিলে আর পাখাগুলো দেখি না তাহলে কি আমি বলবো যে পাখা নাই এখন কিছুক্ষণের জন্য পাখা নাই তো এইভাবে অনেক অদৃশ্য বিষয় আছে যেগুলো আমাদের তৈরি অদৃশ্য জিনিসও আছে আল্লা বরকতলা তৈরি করেছেন যে অদৃশ্য সেটাকে আমার মানতে এত কষ্ট হয় কি করে এখানে কি আমার বিবেক চলে যাবে আমার বুদ্ধি চলে যাবে না বরং এগুলো স্বীকার করাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ তো বড় কথালা কি বলছেন মিল্লাত থেকে ওই ব্যক্তি কেবল নিজেকে বিরত রাখতে পারে যে নির্বোধ এই তো ইব্রাহিমের মিল্লাত যে একটা রসুলাম নিয়ে এসেছেন এবং জীবিত করেছেন এরই একটা অংশ হচ্ছে মানে কথা এখানে আসলে ব্যাপারটা ইমানের বিষয় আমলের বিষয় না এটা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে আমরা নামাজের ক্ষেত্রে অলসতা করি রোজার ক্ষেত্রে গাফিলতি করি জাকা ধ্বজ বা দিনের বিভিন্ন আমলের ক্ষেত্রে আমরা গাফিলতি করি কিন্তু যেই জায়গাটায় আমার কোনো রকমের ত্রুটি হলে সাহেব যেটা বলছিলেন যে যেই জায়গাটায় আমার কোনোরকমের ত্রুটি হলে আমি ইমান বঞ্চিত হয়ে যাব আমি জাহার্নাম আমার জন্য চিরিস্থায়ী ঠিকানা ওই জায়গাগুলো স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন থাকব এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ফ্রিস্তার বিষয়টা আল্লাহ এবং রসুলের মধ্যে সম্পর্ক করার যে মাধ্যম কিতাব আসার যে মাধ্যম রসুল বলা হয় আসলে প্রতিনিধি যাকে পাঠানো হয় আল্লাহর প্রতিনিধি তারা রসুল পর্যন্ত তারা আসছেন আল্লাহর রসুল তারা একরকম এই জাতটাকে অস্বীকার করলে বা সন্দেহ করলে এবং আরও একটা ব্যাপার আছে তাদের সাথে কোনোরকমের দুশ্মণী রাখলে শত্রুতা রাখলে তাদেরকে অপছন্দ করলে আল্লাহ তাদেরকে নিজের শত্রু বলে গণ্য করেছেন আল্লাহ বলছেন মান কানা আদুব আল্লিল্লাহি ওহি ইরুলি অজিব্রিম ইকাল ফাইনাল্লাহ হাদুবুল্ল কাহির এই কাজগুলো যারা করবে আল্লাহ তার রসুল জিব্রাইল মিকাইল আখরাত এগুলোকে যারা অস্বীকার করবে এগুলোকে যারা শত্রু মনে করবে তারা আসলে কাফির এবং আল্লাহ কাফিরকে বলছেন তুমি আমার দুশ্মন আমি তোমার দুশ্মন তোমার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নাই এই জায়গাটা একটু স্পর্শকাতর কাজেই ফেরিস্তাদের সম্পর্কে আমাদের অত্যন্ত উঁচু ধারণা রাখতে হবে অনেক মুখরোচক গল্প আছে ফেরিস্তাদের সাথে সম্পর্কীয় যেগুলো হারুত মারুতের নামে অনেক দুর্বল হাদিসও আমরা ইজরায়েলি রেওয়য়েত যেগুলো ইয়াহুদি রেওয়য়েত যেগুলোতে ফেরিস্তাদেরকে কলুষিত করা হয়েছে তাদের চরিত্রের মধ্যে ডাক লাগানো হয়েছে ওই রকম বিষয় থেকেও আমরা ফেরেস্তাদেরকে মুক্ত রাখবো তারা গুনাহ করতে পারেন না গুনাহ করেন না না গুনাহ করতে পারেন না রব্বল আলমেন তাদেরকে সে সামর্থ্যই দেন নাই আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের জন্য অত্যন্ত আশার কথা সেটা হচ্ছে এমন একটা কাজ কিন্তু আছে এই নিষ্পাপ লোকগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে যদি আমি বিদাৎ মুক্ত হয়ে সুন্নত আল্লাহমাসল্লাহ আল্লাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সাহি তা আলা ইব্রাহিম ওআ আল আলি ইব্রাহিম মজিদ এইভাবে আল্লাহ রসুল দরুদ যেভাবে শিখিয়েছেন এই টাইপের নয় নিজেদের মন কোনো দুরুদ নয় আল্লাহর নবীর শিক্ষা মতো যদি দুরুদ পাঠ করি তাহলে কিন্তু ওই ফেরিস্তাগুলো এই নিষ্পাপ সত্তাগুলো আমাদের জন্যে আল্লাহর কাছে মাফরাতের দোয়া করবেন যেমন আল্লাহ নিজে আমরা এই জায়গাগুলোকে যেন আমরা নষ্ট না করি তাহলে আমরা বিষয়টাও জানলাম আরো একটি জানতে পারলাম যে নিজেকে বঞ্চিত করছি শুধু তাই নয় আমার উপর কিন্তু বিধাত এই বিধাতের কারণে আল্লাহ আল্লাহ রসুলের কিন্তু অনবরত পড়ছে আমি যতক্ষণ পর্যন্ত ওই কাজ থেকে ফিরে না আসবো আমি কিন্তু আল্লাহর রহমত থেকে আল্লাহ হেফাজত করেন কাজে আমাদেরকে এই সব বিষয়গুলো লক্ষ্য করে ফেরিস্তার বিশ্বাসের যে জায়গাটা এবং তার সাথে সম্পৃক্ত যত কাজগুলো আছে যেগুলো সঠিকভাবে করলে আমি ওই ফেরস্তার সাথে আমার একটা হৃদতার সম্পর্ক এক ভিতরের সম্পর্ক তৈরি হবে ওই কাজগুলো আমরা সঠিকভাবে করবো বিশ্বাসটাও ঠিক রাখবো তাহলে ইনশাআল্লাহ তাহলে আমি নিজেকে মুমিন বলে বিশ্বাস কেন আমাদের করতে হয় আল্লাহ আমাদের কাছে জানতে চান যেটা জিনিসকে আমরা দেখিনি অনুভব করিনি সেই জিনিসের উপর আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আমরা কতটুকু করতে পেরেছি এটা একটা পরীক্ষা আমিনা রসুল একটা পরীক্ষা দ্বিতীয় নাম্বার অনেক ফেরেস্তাদের বিবরণী যখন আমরা হাদিস থেকে জানি তখন আমরা বুঝতে পারি যে এই ফেরিস্তাগুলোকে আল্লাহর সৃষ্টি করেছেন আমাদের রক্ষণাবেক্ষণ আমাদের সহযোগিতার জন্য আল্লাহ যে আমাদের প্রতি কত দয়ালু এবং আল্লাহর কেয়ার আল্লাহর যত্ন মানব জাতির ব্যাপারে কত সুদৃঢ় এবং কত সূক্ষ্ম এই বিষয়গুলো এটার মাধ্যমে প্রমাণ হয় উপকার হয় কি এবং এটার কারণ তৃতীয় নম্বর হলো ফেরিস্তাদের সৃষ্টিগত যে বিবরণগুলো বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সেগুলো যখন আমরা জানি আমাদের মধ্যে আল্লাহর বিশালতার ব্যাপারে আল্লাহ যে কত বিশাল কারণ যার সৃষ্টি এত বিশাল সেই আল্লাহ কত বড় এখানে আমরা ছোট্ট একটি হাদিস উদ্ধৃত করতে চাই কোরআনে করিমের মধ্যে একটি তখন আল্লাহ নবী এই ব্যাপারে বললেন হজের একটি হাদির তিনি বলেন উদ্দিন আলীহাদ একটি ফেরস্তার বর্ণনা ঘটনা বলতে আল্লাহকে অনুমতি দিয়েছেন সেই ফেরেস্তাটি যারা আরসকে বহন করে সেই ফেরস্তাটি কেমন সাতশো বছর পর্যন্ত জার্নি করছে কাঁধ থেকে আরম্ভ করে কান্তা তাহলে আলোচনা আমাদের আলোচক মণ্ডলী আপনাদের খেদমতে উপস্থাপন করলেন তার থেকে অনুমিত হয় যে ফেরিস্তা আছেন অসংখ্য ফেরিস্তা আল্লাহ রেখেছেন এবং তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে আল্লাহ সুবাহন তালার অর্ডিনান্স বা আদেশ তারা পালন করার জন্য সবসময় উদ্দীব হয়ে আছে প্রস্তুত হয়ে আছে আসেন সেই ফেরিস্তা মণ্ডলীর উপরে আমাদের অকাট্য বিশ্বাস স্থাপন করে আমরা আমাদের ইমানকে সুদৃঢ় করি আমরা আমাদের আকিদাকে সুসংহত করি মহান আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামাইকুম আল্লাহ ইহ্লা মোহাম্মদন রসুল্লা মোহাম্মদন রসুল্লা هبني عطاك يا রহিমা কে الكريم করিমো হোম يا যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হওয়া ছিল মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজ গুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে আন্তরিক বার্তা আপনার কোথায়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 चार्सें चार मेडल एडल्ट उल्लेख करीहद नम्बर छह हाथी नंबर तीन हजार एक छात्र मायर पीचे समाज